আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগেকার উপস্থিত হয়েছে আরেকটি মাসাল নিয়ে আহ এই পর্যায়ে যে মশালার কথা আলোচনা করবো সেটা হচ্ছে মেসওয়াক কোন জিনিসের হয়ে থাকে সাধারণত মেসওয়াক করা শূন্য এমন আপনার ঢাল দিয়ে যেটা নরম মানে এখনো শুকিয়ে যায়নি যেটা আবার ছিঁড়তে যেন না হয় তবে এমন হতে হবে যেন নিজের মুখে ক্ষত করে দেয় এমন ঢাল যেটা শক্ত যে মুখকে ক্ষত বিক্ষত করে দিবে এরকম যেন না হয় হম নরম প্রকৃতির যেন হয় কারণ সুর আকাল্লাহ আসলাম तब आर एरक होते कार ना थे तक से डान हाथ अथवा बाम हाथ आंगुली दिए मे शे हाँ ये असम्भव किस न कारण जदि ढाल ना थे যে মেসাকের গুরুত্ব রয়েছে বলেছেন যে হাদিসটা আমরা মোসনাদ আহমদের মধ্যে পেয়ে থাকি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত আঠান্ন এবং তিনি হাদিসকে শুদ্ধ বলেছেন তার কিতাব আত্মুল হাবিরের মধ্যে হ্যাঁ তাহলে কাজটা আপাতত সেরে যাবে আল্লাহ আমাদেরকে সত্যটা জেনে সেই অনুযায়ী আমো করার তৌফিক দান করুন